পুষ্পমণ্ডিত গাছ বেশ অনেক দূরে পালিয়া রাজ্যে একজন রাজা ছিলেন যার দুই সন্তান ছিল এক মেয়ে সীমা আর ছেলে বীর ওই রাজ্যেই এক মহিলা বাস করতেন যার নাম ছিল সারিনা তার দুই মেয়ে ছিল জ্যাসমিন আর জারা সারিনা সংসার চালানোর জন্যে বিভিন্ন কাজ করত আমরা দুজনে বাগানে যাব। আমার দুটো বড় জলের পাত্র চাই যে ডাইনির সাথে আমি কাজ করেছি সে আমার কাজ দেখে খুব খুশি হয়েছে একটা ভালো কবিতা দিয়েছে আমাকে লিখে আমার উপরে এক পাত্র জল ঢেলে দাও তারপর আমি সুন্দর ফুলের গাছ হয়ে উঠব এর ফুল খুব সাবধানে তুলবে যাতে একটাও পাতা কিংবা কুড়ি ছিড়ে না যায় আর তারপর আমার ওপরে আর এক পাত্র জল ঢালো তারপরে আমি আবার একটা সুন্দর মানুষে পরিবর্তিত হয়ে যাব চমৎকার কিন্তু মাকে বলা যাবে না কিভাবে আমরা টাকা পেয়েছি তাহলে খুব একটা খুশি হবে না ওরা বাগানের উদ্দেশ্যে রওনা দিল দুটো পাত্র আর ঝুড়ি নিয়ে যারা বসে পড়লো আর জাদু মন্ত্র উচ্চারণ করতে লাগলো ফুলের সুবাস চারদিকে মধ্যেই ও একটা গাছে পরিবর্তিত হয়ে গেল যাতে অনেক ফুল ধরলো আর সুবাসে পুরো বাগান ভরে গেল জ্যাসমিন খুব সাবধানে আর আলতো ফুল তুললো আর মুহূর্তের মধ্যেই দুটো ঝুড়ি ভরে নিল আজকে টাকা উপার্জনের জন্যে এটাই যথেষ্ট ও দ্বিতীয় পাত্র তুলে নিল আর সেটা গাছের ওপর ঢেলে দিল আর যারা আবার মানুষে পরিবর্তিত হয়ে গেল এবারে এই ফুলগুলো আমরা কোথায় বিক্রি করব তুমি প্রাসাদের দিকে যাও কেউ নিশ্চয়ই এই সুন্দর ফুলগুলো দেখে ভালো দাম দেবে ও দারুণ বলেছে তো যারা ফুলের ঝুড়ি তুলে নিয়ে মোহলের দিকে জোরে জোরে হাঁকতে হাঁকতে এগিয়ে গেল ফুল, কি সুন্দর ফুল নিয়ে এসেছে আমাকে কিনে দাও না রানী রাজি হয়ে গেলেন আর রক্ষীদের ফুলওয়ালিকে ডাকতে বললেন ওরা সুন্দর ফুলগুলো দেখল আর ফুলের সুবাসে চারিদিক ভরে গেল আচ্ছা আমাকে বলতো এই সুন্দর ফুলগুলোর কি দাম হে মহারান করবেন মহারানী যারা তাড়াতাড়ি বাড়ি গেল আর সোনার মোহর ভর্তি থলি দেখালো। জ্যাসমিন সেটা দেখে বিস্ময় অবাক হয়ে গেল আমাদের এখনি মাকে বললে চলবে না কিন্তু হ্যাঁ পরবর্তী বেশ কিছুদিন ওরা মহলে ফুল বিক্রি করল আর বেশ কিছু সোনার মোহর ভর্তি থলি জড়ো করল ইতিমধ্যেই রাজকুমার বীর খুবই উৎসুক হয়ে উঠল ওই ফুলের উৎস জানার জন্যে আমি ভাবছি এই ফুলগুলো আসছে কোথা থেকে এর আগে তো কখনো দেখিনি আমি এগুলো এগুলোর গন্ধও কি মিষ্টি আর তখনই ও বাবার মন্ত্রীকে ডেকে পাঠালো। ও যার খুবই ঘনিষ্ঠ ছিল আমি সত্যি জানতে চাই এগুলো কোথা থেকে পায় আচ্ছা ও থাকে কোথায় মন্ত্রী কুমার বীরকে ফুলবালির বাড়ির রাস্তা বলে দিল পরের দিন বীর ওর বাড়ি গিয়ে দুই বোনকে বাগানে দেখতে পেল ও দেখতে পেল যারা একটা ফুল গাছে পরিবর্তিত হয়ে গেল আর জ্যাসমিন ততক্ষণ ফুল তুলল যতক্ষণ না ও আবার মানুষের রূপান্তরিত না হয়ে যায় বাহ এটা তো চমৎকার আর ওই মেয়েটি তো দারুণ সুন্দর দেখতে ওর সৌন্দর্যে এবং ফুলের সুবাসে বীর মুগ্ধ হয়ে গেল বীর মহলে ফিরে গিয়ে কুমারকে সব কিছু বললো ও যা যা দেখেছে ও অসাধারণ কুমার আমি জানি না কি করা উচিত ও কুমারকে বলল যে কিভাবে ও ফুল গাছ রূপান্তরিত হল আবার মানুষের রূপান্তরিত হয়ে গেল ও বলছিল আর লজ্জা পাচ্ছিল এটা কি কীরকম অনুভূতি আচ্ছা এটাই কি প্রেম মনে তো হচ্ছে তাই রাজকুমার বীর ওই মেয়েটা কিভাবে বীরকে মুগ্ধ করেছে দেখে কুমার রাজার কাছে গিয়ে সব কিছু খুলে বলল ছেলে প্রেমে পড়েছে শুনে রাজা খুবই খুশি হলেন এবং ওই মেয়েদের মাকে ডেকে ব্যাপারে এটা বলে সে বেরিয়ে গেল আর মেয়ের মা অবাক হয়ে গেল কথাগুলো শুনে তোমরা দুজনে কি করছো বলতো আমাকে রাজা কেন ডেকে পাঠিয়েছেন আর এই ফুল আর যে সোনার মোহর ওরা পেয়েছিল সেগুলোও দেখালো আমি বেঁচে থাকতে তোমরা এটা কিভাবে করতে পারলে আমরা খুবই দুঃখিত মা আমরা শুধু তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম পরের দিন রাজ রাজপ্রাসাদে গেল সে যখন হলে প্রবেশ করল দেখল রাজা আর রানীর টেবিলে বসে আছেন আর ওনাদের সামনে মহার সব খাবার পরিবেশন করা আছে শুভ সন্ধ্যা মহারাজ আমি কিভাবে আপনার সেবা করতে পারি আমাদের ছেলে বীর আপনার মেয়ে যারার প্রেমে পড়েছে ওকে ও বিয়ে করতে চায় দয়া করে এই পান পাতার সুপারি গ্রহণ করুন ওদের দুজনের বিয়ের সাম্মানিক উপহার হিসেবে সারিনার উদ্বেগ এবার কম হলো এটা জেনে যে কেন তাকে এখানে ডেকে পাঠানো হয়েছে আমি এটা সম্মানের সাথে গ্রহণ করবো যেহেতু বিয়ের আয়োজন করা হলো আর দুই পরিবার খুবই খুশি ছিল যেহেতু বীর আর যার বিয়ে হয়ে গেল বিয়ের পর দম্পতি মোহলের দিকে রওনা দিল এখন যেহেতু তুমি আমার স্ত্রী তাই আমি চাই যে তুমি দেখো আমার কাছে লুকোনোর কিচ্ছু নেই আমি তোমাকে নিজের চোখে গাছে রূপান্তরিত হতে দেখেছি তুমি তোমার স্বামীর জন্য না করলে আর কার জন্য করবে বলো তো ঠিক আছে যারা তাকে বলল যে ঠিক কি করতে হবে আর ওরা দুজনে মোহলের বাগানে গেল দুটো জলের পাত্র নিয়ে আর বীর তাই করল ওকে যা বলা হয়েছিল ওরা এটা বেশ কিছুদিন পর পর করল আর রাজকুমারী ওই ঘটনা জানলা দিয়ে দেখে হিংসায় ওরা নিজেরা রোজ এই ফুলগুলো নেয় আর আমাকে কোনোদিন একটাও দেয় না আমাকে কিছু একটা করতেই হবে পরের দিন সীমা গেল ওর মায়ের সাথে কথা বলতে যিনি বীরের সাথেই ছিলেন আর বলল। যদি মা অনুমতি দেন তাহলে আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, খেয়াল রাখবে, আনবে ধন্যবাদ যারা বাগানে গেল সীমা আর ওর বন্ধুদের সাথে ও ওর বন্ধুদের কাছে দেখাতে চাইল কিভাবে যারা গাছে রূপান্তরিত হয়ে যায় ও যার কাছে গিয়ে এই কথা বললো যারা তুমি ফুল গাছে রূপান্তরিত হতে পারো তাই না সাধারণ মানুষ আমি করেছি তোমার সাথে এখানে এসে যারা রাজকুমারীর কথায় সম্মত হলো কিন্তু ও খুব দুঃখ পেল। ও রাজকুমারী পুরো পদ্ধতি বিস্তারিতভাবে বলল। আর একজন মেয়ে দুপাত্র জল নিয়ে এলো সময় খুব সাবধানে কোন পাতা বা কুড়ি ভেঙে না যায় খেয়াল রেখো কিন্তু এটা এটা কিন্তু মনে রেখো ভুলে যেও না এটা বলে ও বসলো আর একটা মেয়ে খুব অসাবধানে ওর উপরে জল ঢাললো আ! আর ভেঙে ফেললো আর একটু জল দিয়ে দি। ও পাত্র থেকে খুবই অসাবধানতার সাথে জল ঢাললো আর সবাই তাড়াহুড়ো করে বাড়ির দিকে দৌড় লাগালো ওদের এই অসাবধানতার জন্যে যারা একেবারেই কত বিক্ষত হয়ে গেল আর চলতে গিয়ে যারা প্রতি পদক্ষেপেই খোঁড়াতে লাগল সীমা যা করেছে সেই ভয় আর যন্ত্রণায় কাতর হয়ে ও বাড়ির দিকে ছুটে গেল ওর মায়ের কাছে হাঁটার সময় ও যথেষ্ট খোঁড়াচ্ছিল আর এদিকে সীমার সাথে যারা ফেরেনি দেখে রানী রেগে গেলেন কোথায় কোথায় গেছে রানী চেষ্টা করলেন যে করেই হোক ওর কাছে কিছু জানার কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়ে গেল আর সেই দিনই যারা একজন দয়ালু পোশাক ব্যবসায়ীর সাথে নিয়ে গেল ও হয়েছে তোর যারা ওর মাকে সেই সব কিছু বলল যে রাজকুমারী ওকে কিভাবে ফেলে রেখে চলে গেছে চিন্তা করিস না তোকে ওই বিভীষিকার মহলে আর ফিরে যেতে হবে না ওর মা খুবই জপনের সাথে কিন্তু এবার অধৈর্য হয়ে ওকে খুঁজতে বেরোনোর সিদ্ধান্ত নিল আমার স্ত্রীকে আমায় খুঁজতে যেতে হবে আর ওকে বাড়ি ফিরে আনতে হবে তুমি যাও বিট আর আমার লোকজনদের নিয়ে যাও ওরা তোমাকে এই কাজে সাহায্য করবে রাজকুমার এবং রাজার লোকজন বেরিয়ে ওরা সব জায়গায় খুঁজে শেষে ওর বাড়িতে গিয়ে পৌঁছলো তুমি এখানে আছো আমি খুবই চিন্তিত হয়ে গেছিলাম আমি তোমাকে সব জায়গায় খুঁজেছি তুমি এখানে কেন এসেছ তুমি জানো তোমার বোন আমার মেয়ের সাথে কি করেছে এই ঘটনাটা আমি সত্যিই জানতাম না দয়া করে আমাকে ক্ষমা করে দিন আমার বোনের জন্য নিশ্চয়ই যথাযথ শাস্তি পাবে আমার রানী আমি ওকে ভীষণ ভালোবাসি আর সারা জীবন ভালোবাসবো আমি আপনার সঙ্গে একটা শর্তে ফিরে যেতে রাজি আছি আপনি আপনার বোন কি কোন রকম শাস্তি দেবেন না আমি ওকে ক্ষমা করে দিয়েছি শুধু এইটুকুই ঠিক আছে আবার ফিরে গেল। রানী ওকে দেখে যার পাই খুশি হয়ে উঠলেন। ও আমাকে ক্ষমা করে উঠলেনাও আমার ফুলছেরা উচিত হয়নি আমি বোকামি করে ফেলেছি আমি তোমাকে আঘাত করতে চাইনি ঠিক আছে আর তারপর বীর আর যারা খুবই আনন্দের সাথে পালিয়া রাজ্যে রাজত্ব করতে লাগলো আর রাজ্যের সবাই যারাকে খুবই ভালোবাসত বিশেষ করে বীর যে ওকে ওই অবস্থাতেও গ্রহণ করেছিল এবং যারাকে ওর প্রাপ্য সম্মান আর ভালোবাসা দিয়েছিল